জানাত বলতো লাইয়া দখুলাল জাননা কেউ জান্নাতে যাবে না ইল্লা মানকানা হুদানা হয় ইহুদি হইতে হবে অথবা না সারা হইতে হবে ইহুদি হলে জান্নাতে যেতে পারবা অথবা নাসারা ছাড়া হইলে জাননাতে যেতে পারে এখনো দেখবেন প্রত্যেক দল প্রত্যেক ফেরকা প্রত্যেক প্রত্যেক দল মনে করে একমাত্র জাননাতে গেলে এই দলটাই যাবে আর সব জান্নাতে যাবে এরকম মনে করে বর্তমানে দেখবে যে যেই যেই দলে আছে যে গ্রুপে আছে মনে করে যে একমাত্র আমার এই দলটাই শুধু জাননাতে যাবে এর বাহিরে যত মানুষ আছে এই দলের বাহিরে সব মানুষ জান্নাতে জান্ন এবং তনা যে একমাত্র আমাদের এই গ্রুপ আমাদের এই দল এরাই আল্লাহ আল্লাপাক বলতেছেন তিলকা আমান এটা হলো তাদের একমাত্র আশা ভরসা মানে তাদের আশা ভরসা যে তারা শুধু তারাই জান্নাতে যাবে একমাত্র ইহুদি হইলে জাননাতে যাবা নাসারা হইলে জান্নাতে যাবে এটা ফাইসো কোথায় এটা দলিল কই দলিল নিয়ে আসো হাতু ও তোমাদের দলিল নিয়ে আস ইন কুন্তুম সত্যবাদী হও এরকম যারা বলবে যে ও শুধু অমুক দলিলবিহীন কোন কথা গ্রহণযোগ্য না সেই দলিল অরিজিনাল জায়গা থেকে হইতে হবে হয় কোরআনে দলিল অথবা নবী সাল্লিশাল্লামের সহি হাদিসের দলিল এই জন্য দলিল বিষয় না বর্তমানে আপনি মাদ্রাসায় পড়ছেন কোন ক্লাস পর্যন্ত কোন জামাত পর্যন্ত পড়ছেন দলিল খুঁজেন আবার আপনি দলিল কি বুঝেন এরকম বলে না আল্লাহ শিখেছেন কথা তিনি বলবেন না এটাই হলো আলেমের বৈশিষ্ট্য কিন্তু আমাদের আলেমের এলেম এত বাড়া বাড়ছে বর্তমানে বাংলাদেশে ছোট আলেম পাওয়া যায় না সব বড় আলেম আপনি যদি ছোট আলম খোঁজেন গোস্ত কিনবো বাজারে দেখবেন যে কোথাও মহিষের গোস্ত না হোটেলে যাই যদি বলেন আমি একটু মহিষের গোস্ত খাইতে চাই পাইবেন না সব গরু জবাই করার সব গরু মহিষার নাই তাহলে মহিষাগুলো কোথায় গেল এতগুলো মহিষদের ঢাকা শহরে ঢুকতেছে প্রতিদিন এরা গেল কোথায় ঠিক বাংলাদেশে খুঁজে পাবেন না আপনি বাংলাদেশে একজন ছোট আলেম খুঁজেন বাংলাদেশ জুড়ে পাবেন না সব বড় আলেম ছোট কেউ নাই সবাই বড় বড় আলেম তা আমরা যে কথাটা বলতেছিলাম যে এমন আলেমের বহর এত ভাড়া বাড়ছে আমাদের যে দলিল জানি না যে সময় ছোট আলম ছিল তারা প্রত্যেক কথা বলতেন এখন আর দলিলে জানি না কেউ কেস জিজ্ঞাসা করলেন যে হুজুর এটা কোথা থেকে বললেন দলিল বলেন জানি না এই কথা তো বলা যায় না তখন তাকে ধমক দিয়ে আমাদের এখন ওই যে দেখবেন বুড়া মানুষ এর আগেও আমরা বলছি মানুষের যখন শরীরের পাওয়ার কমে যায় তখন মুখের পাওয়ার বেড়ে যায় পাওয়ার পাওয়ার বাড়ে বুড়া মানুষ দ্বারা এদের কিন্তু শরীরের শক্তি কমে যায় কিন্তু এমন ধমক মারিব বুড়া মানুষ মনে হইতেছে যে তার শরীরে যদি কুলাইতো আপনাকে কি করতো না কি করতো মানে তার শরীরে কোনো পাওয়ার নাই কিছু নাই তখন তার বাইটসে কিসের পাওয়ার মুখের পাওয়ার খালি দমক মারে খালি দমক মারে এই জন্য আল্লাহাক বলছে খবরদার দমাদার মা বাবা যখন বুড়া হয়ে যাবে মা বাবার করিও না হইলে আপনাকে এমন এমন কথা বলবো এমন এমন কাজ করবো যেটা বিরক্তিকর দিককার দেওয়ার মতো এই জন্য আল্লাহ বলছেন খবরদার বুড়া হইলে মা বাবাকে এগুলা করা যাবে না তার শরীরের পাওয়ার কমে গেছে কিন্তু মুখের পাওয়ার বেড়ে গেছে ঠিক আমাদের যখন এলমের পাওয়ার কমে গেছে তখন বেড়ে গেছে নাকি বোখারি শরীফ হাঁটেন আপনি শরীফ এর কি বুঝেন আপনি দলিল খুঁজেন কারণ আপনি যদি কনজে খুঁজুর আপনারা যে সবিনা কতম পড়াইলাম এই সবিনা কতমের দলিল কোথায় এটা যদি ধরে বসেন যে ব্যক্তি তামিমা ঝুলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সাথে যেখানে স্পষ্ট বলছেন সেরেক করে তা আপনি এত বড় ফির সাহেব আপনি যে তাবিজের ব্যবসা করেন তখন তো ফির সাহেব বেকায়দে গেছে এই যে সাধারণ মানুষ যদি আপনারা এটা তো আমাদের জন্য বিশাল বিপদ এবার হুজুর কি বলবে হুজুর শেষ পর্যন্ত ফির বলতেছে শোনেন আমাদের বাপদাদারা মুরব্বীরা কিন্তু অনেক বড় বড় ফির ছিলেন তারা এই দেশের লক্ষ লক্ষ মানুষকে হেদায়ত করছে আমরা এটা হলো পীর সাহেবের দলিত মুরব্বী দিছে তারা বড় বড় আলম ছিল বড় বড় পীর সাহেব ছিল তারা দিচ্ছেন আমরাওদি তাহলে এই যে সাধারণ জনগণ ওই হাদিসটা জেনে যাওয়াতে ব্যবসা কিন্তু কমে গেছে